আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পৃষ্টিভির আজকের পর্বে আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন দর্শক আমরা আলোচনা করছিলাম ইসলামী আইনের নীতিমালার উপর আজকে ইসলামী আইনের চতুর্থ বৃহৎ একটি নীতির উপর আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেটি হচ্ছে ও ইউজাল আর মহানবী সাল্লি ওয়াসাল্লামের কাছ থেকে যে হাদিসটা অনেক মহাদিস রেওয়ায় করেছেন ইমাম বাইহাকি হাকি ইমাম হাকিম এবং ইবনুমা জাসো আর অনেকেই একাধিক সাহাবার কাছ থেকে সেই হাদিসটির ভাষাও কিন্তু কেউ কেউ এই মূলনীতির ভাষা হিসেবে উল্লেখ করেছেন সেটা হচ্ছে লাদারা ওয়ালা দেওয়ার আমরা ইনশালে সে ব্যাখ্যাগুলো পেশ করব তাহলে মূল কায়দাটা মূলনীতিটা হচ্ছে কারো কোনো ক্ষতি করা যাবে না অথবা কারো কোনো ক্ষতি হলে সেটাকে রিমুভ করা হবে দূরীভূত করা হবে এটা হচ্ছে মূল একটা বিষয় এটাও ইসলামের সুন্দর একটি দিক যেহেতু ইসলাম মানুষের কল্যাণের জন্যে মহান আল্লাহ তালা এই দিনকে মানবতার জন্য পাঠিয়েছেন মানবতার জন্য জীবন বিধান হিসাবে নির্ধারণ করেছেন ফলে তিনি ইসলামিয়া বা ইসলামিক শেরিয়াতকে কমপ্লিটলি মাসাল ইবাদ মানব কল্যাণের জন্য নিয়োজিত করলেন এর সকল নিয়ম নিয়মকানুন এর সকল বিধান এর সকল সিস্টেম এর সকল পলিসি সব কিছু তিনি নিয়োজিত করলেন মানব কল্যাণে যখনই মানুষের কোনো ক্ষতির সম্ভাবনা দেখা দেয় যখন মানুষের জন্য কোনো বিপর্যয় দেখা দেয় তখনই সেটাকে রিমুভ করা হচ্ছে এই কায়দার মূল ভিত্তি তাহলে যে কোনো একটা সমাজে এরকম একটা নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা দেশের প্রশাসন যারা চালাচ্ছেন তাদেরও একটা মূলনীতি মূল পলিসি এমন থাকা উচিত এবং মুসলিম দেশের মুসলিম সমাজের মুসলিম ব্যক্তির মুসলিম কমিউনিটির এটা তো একটা মূলনীতি যতক্ষণ পর্যন্ত তারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করবে তখন এই মূলনীতির ভিত্তিতে তাদেরকে চলতে হবে ছাড়া কোনো উপায় নেই কারণ এটা ফিক্স করে দেওয়া হয়েছে মহান শরিয়াত প্রনেতার পক্ষ থেকে আমরা এর পক্ষে দলিল ইনশাল্লাহ পেশ করব যাতে বোঝা যাবে যে এটা আসলে আমাদের তৈরি করার কোনো বিধান নয় এটা মহান আল্লাহ রাবুল আলমিন এবং তার প্রিয়নবী মোহাম্মদ সাল্ল আলাহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে অতএব ইজালাতার বা বিপর্যয় ক্ষতি এবং এই ধরনের আরও যে অপকারী অকল্যাণকর জিনিসগুলো আছে সেগুলোকে সমাজ থেকে রিমুভ করা এটা শরিয়ার অন্যতম একটা কাজ অন্যতম একটা বৈশিষ্ট্য অন্যতম একটা সৌন্দর্যের দিক কল্যাণকর পৃথিবীকে পরিশুদ্ধ করার পর পৃথিবীকে সংস্কার করার পর তোমরা এর মধ্যে আর কোন বিপর্যয় সৃষ্টি করো না তাহলে সংস্কারটা হলো কিসের মাধ্যমে সংস্কারটা হলো এই বিধানের মাধ্যমে মহান আল্লাহ তালা যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন তিনি এই জগতের জন্য যে বিধান দিয়েছেন সেই বিধানটা যখন প্রতিষ্ঠিত হবে তখনই পৃথিবীতে সত্যিকার সংস্কার তৈরি হবে। তখনই পৃথিবী পরিশুদ্ধ হবে পৃথিবীতে শান্তি আসবে এরপরে সেই নিয়মের বিরোধিতা করে অথবা নিজেদের মনঘড়া গড়া নিয়ম নীতি যা হয়তো দুর্নীতিতে ভরপুর কিংবা যা মানুষের সাথে মানুষের জীবনের সাথে অথবা নর নারী এই সমাজের লোকদের সাথে সংগতিপূর্ণ নয় এমন জিনিস আনায়ন করে তোমরা তাতে বিপর্যয় সৃষ্টি চলবে না তাহলে আল্লাহর এই ধরনের কোন কিছু তোমরা করো তিনি সবাইকে উদ্দেশ্য করে সেটা বলেছেন সুরাল আরাফের মধ্যে সুরা তহার একশো এগারো আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি জুলুম করেছে সে ব্যর্থ হয়ে গিয়েছে তাহলে বিপর্যয় আল্লাহ তিনি এই ক্ষতিকারক এই এলিমেন্টস উপকরণ অথবা বর্গকে তিনি ব্যর্থ করে দেবেন এই তিনি বলছেন কাদা ম্যান হামালা যারা জোলম করেছে জোলমকে বহন করে নিয়ে আসছে। তারা ব্যর্থ হয়ে গিয়েছে দর্শক সুরা তলাকের ছয় নম্বর আয়ত তোমরা তোমাদের স্ত্রীদেরকে আবাসনের ব্যবস্থা করো যেখানে তোমরা নিজেরাই থাকো নিজেদের আবাস হিসেবে গ্রহণ করেছো তোমাদের সামর্থ্য অনুযায়ী ওয়ালা তো আর তোমরা তাদেরকে কষ্ট দিও না তোমরা তাদেরকে কষ্ট দিও না তাদের কোনো ক্ষতি করো যাতে তাদের উপর তোমরা একটা সংকীর্ণতা আরোপ করতে পারো অনেক সময় অনেক পুরুষ তাদের স্ত্রীদেরকে কষ্ট দেয় তাদের সুন্দর আবাসনের ব্যবস্থা করে না এবং তাদেরকে কষ্ট দেওয়ার জন্যই তার সামর্থ্য থাকা সত্ত্বেও সে তাদের জন্য সুন্দর ব্যবস্থা করে না এই আয়াতে সেটি নিষেধ করে দেওয়া হয়েছে যে কোন স্বামী তার স্ত্রীদের বা তার স্ত্রীকে যেন কষ্ট দেওয়ার জন্য নিয়ত না করে এবং সে কষ্ট দেওয়ার নিয়তে যেন তাদের উপর সংকীর্ণ জীবন চাপিয়ে না দেয় কষ্টকর জীবন চাপিয়ে না দেয় বরং যেহেতু স্বামীর স্ত্রী একজন পুরুষ তার স্ত্রী তার জীবনসঙ্গিনী তার লাইফ পার্টনার ফলে তিনি যেখানে থাকেন তিনি তাকেও সেখানে সময় স্ট্যান্ডার্ডে তাকে রাখার ব্যবস্থা করবেন কোনো ধরনের ক্ষতি সৃষ্টি করা ছাড়াই সেটি হচ্ছে এই আয়াতের বক্তব্য দর্শক এ ব্যাপারে আসলে আর অনেকগুলো আয়াত আছে যেমন ওসিয়ার যে আয়াত মেম্বার দিন ইউসা বিহাউদাইন গর মু যেখানে ওসিয়াতের কথা বলা হচ্ছে যে ওসিয়াত করতে হবে মেম্বার দে যেটা মিরাসের সত্ত্বে আয়াত সোরা নিসার এগারো বারো তেরো এগুলোতে মিরাসের বিষয়গুলো বর্ণিত হয়েছে এখানে এই বিধানটা এসেছে এভাবে যে ওসিয়তের পরে মিরাজটা বন্টন হবে মেম্বার দসিতিন ইউসা বিহা ওসিয়তটা তিনি করে থাকেন সে ওসিয়তটাকে কার্যকর করা আও দায়ন এবং ঋণ পরিশোধ করার পরে যদি কিছু সম্পদ থাকে মৃতের তখন সেটা বণ্টন করা হবে আর বলা হচ্ছে গায়ের মদার ওসিয় করবেন এইটা আসলে কাউকে ক্ষতি করা যাবে না ক্ষতির উদ্দেশ্যে যে সম্পত্তি কমিয়ে দেব এই উদ্দেশ্যে এই করা যাবে না করবেন আপনি আল্লাহর জন্য ওয়ারিসদের যদি কোনো হাজাত থাকে সেটার দিকে খেয়াল করে ও সামিয়ে দেবেন কোনো অসুবিধা নেই তো যাই হোক এভাবে আল কোরআনের বিভিন্ন আয়তের মধ্যে প্রিয় দর্শক আমরা দেখি যে মহান আল্লাহ তালা ক্ষতি না করার জন্য বলেছেন ক্ষতি না করা মানেই হচ্ছে ক্ষতি রিমুভ করা ক্ষতির কাজে নিজেকে লিপ্ত না করা এটি একটি বিষয় আর যে হাদিসটি আমরা বলেছি যে হাদিসটি কেউ কেউ এই কায়দা হিসাবে বৃহৎ কায়দা হিসাবে উল্লেখ করেছেন সেটি হচ্ছে লা এবং সেটা ইমাম হাকিম এবং আরো অনেকে এখানে আরেকটু বৃদ্ধি করেছেন হাদিস টা আবু সাইদ খুদরির তালাহিকে বর্ণনা করেছেন যে ব্যক্তি ক্ষতি করে আল্লাহ তার ক্ষতি করেন যে ব্যক্তি কষ্ট দেয় আল্লাহ তার উপর কষ্ট আরোপ করেন এ হচ্ছে হাদিসের বক্তব্য এম এবনে মাজা এ হাদিসটি এবনে আব্বাস এবং ওবাদা এবন সামের থেকে বর্ণনা করেছেন এ হাদিসটিকে আলেমদের মধ্যে অনেকেই হাসান হিসাবে উল্লেখ করেছেন তাহলে এ হাদিসের বক্তব্যের মধ্যে একটু ক্লিয়ার একটা ইসলামের দৃষ্টিভঙ্গি আমাদের কাছে প্রকাশ পেয়েছে ইসলামের একটা বক্তব্য প্রকাশ পেয়েছে একটা গাইডেন্স এবং একটা দিক নির্দেশনা কমপ্লিটলি এসেছে এটা শুধুমাত্র একটা আইনি বিষয় নয় এর আইনি দিক যেমন আছে এর মরল কিংবা নৈতিক দিকটাও আমাদের কাছে আরও বেশি প্রকটিত কারণ কোনো ভালো মানুষ কারো ক্ষতি করে না ভালো মুসলিম কারো ক্ষতি করে না ইসলাম কারো ক্ষতির জন্য এই পৃথিবীতে আসেনি এবং ইসলামের শেরিয়াতের বিধিবিধানগুলো কারো উপর ক্ষতি এবং কষ্টের বোঝা চাপিয়ে দেওয়ার জন্য প্রবর্তিত হয়নি এই কথাগুলো কিন্তু আমরা এই সুন্দর হাদিসের বক্তব্যের মধ্যে আমরা পাই এজন্যই যে ক্ষতি করবে আল্লাহ তালা তার উপর ক্ষতি চাপিয়ে দেন যে কষ্ট দিবে মানুষকে সমাজকে মানবতাকে আল্লাহ তালা তার উপরও কষ্ট চাপিয়ে দেন এবং সেটা দুনিয়াতে আখিরাতে উভয় জগতে আখিরাটা তো নিশ্চিত সেখানে ফামাইয়া আমল মিস্লাহ রাহিনা ওমাইয়া আমল মিস্লাহিন সারাইয়ারা যে ব্যক্তি অটম পরিমাণ অনুপরিমাণ ভালো কাজ করবে সেখানে সে তা দেখবে এবং যে অ্যাটম পরিমাণ মন্দ কাজ করবে তাও সেখানে দেখবে অর্থাৎ প্রত্যেকটা কাজের ফুল রিওয়ার্ড এবং যাজা সে পাবে ভালো করলে পুরস্কার পাবে মন্দ করলে পানিশমেন্ট পাবে আখেরাতের বিষয়ে কোনো সন্দেহ নেই আর দুনিয়ায় কম বেশি যাই হোক কিন্তু আল্লাহ আল্লাহতালা অবশ্যই দুনিয়ায় পরীক্ষার মুখোমুখি মানুষকে করবেন যে মানুষেরা অন্যের এবং সমাজের রাষ্ট্রের ক্ষতি করে বেড়ায় সে মানুষরা অবশ্যই কখনো না কখনো দুনিয়ার নিয়মেই আল্লাহর সে পরীক্ষার মধ্যে পতিত হবে কোনো সন্দেহ নেই দর্শক আমরা আরেকটা দলিল পাই এজ মা ঐকমত্য কিসের উপরে সকল ওলামায়মত যে কঠিন কাজের উপরে ক্ষতিপূরণ এটা হারাম কাউকে কঠোরতা আরোপ করা কারোর উপর এবং কারো ক্ষতি করায় কঠোরতা মাধ্যমে সেটা হারাম এ ব্যাপারে সকল ওলামারা একমত দর্শক আমাদের সময় হয়ে গেল একটি বিরতির আমরা যাচ্ছি বিরতিতে ফিরে আসছি খুবই তাড়াতাড়ি আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন students of Islamic International School welcome all of you assalamu alaykum wa rahmatu wa barakatuhu almalikul kudusus al-muminul maimin m u -S, s l i m I'm so blessed to be with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 আজ সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে আবু হরের রিয়ালু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেন যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না আল্লাহ তালাও তার কৃতজ্ঞতা প্রকাশ করেন না अध्यायुद पदिस आकाशे रंग धनुरा जीवन बहुबार उपभोग कर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 क्षोभ हताशा सम्पर्तार चेष्टा कर रंग कत कार्यक्री भामिन बंदार निजे का इसलामी रंगे रंजित कर কোন ক্ষতি কারো করা যাবে না ক্ষতি প্রতিহত করা হবে এই শীর্ষক যে বৃহৎ মূল নীতি বা কায়দা তার দলিলগুলো এবং তার কোরআন হাদিসের কোটেশনগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করছিলাম আমরা সর্বশেষ বলেছি যে ইজমা ক্ষেত্রে এই দলিল আমাদের সামনে পেশ করছে যে কারো কোনো ক্ষতি করা হারামের ব্যাপারে সকল ওলামা একমত তাহলে ক্ষতি করে যদি হারাম হয় তাহলে ক্ষতি তো করা যাবে না তার মানে ক্ষতি প্রতিহত করা হবে ক্ষতি তুলে নেওয়া হবে এটা ইজমার দ্বারা আমরা বুঝলাম আবার যৌক্তিক দলিলের দ্বারাও কিন্তু আমরা প্রমাণ করতে পারি যৌক্তিক দলিলটা কি আমরা দেখেছি সরিয়ার অন্যতম একটা মহান মাকসাদ বা উদ্দেশ্য হচ্ছে রাফেল হারাজ মানুষের উপর থেকে কঠোরতা উঠিয়ে নেওয়া কঠিন পরিস্থিতিতে তার জন্য সহাযতা নিয়ে আসা এটা সেরিয়ার একটা মহান উদ্দেশ্য একটা মহান লক্ষ্য একটা মহান বৈশিষ্ট্য তাহলে সেরিয়াটা করেছে কেন ক্ষতিটাকে প্রতিহত করার জন্য ক্ষতিটাকে রিমুভ করার জন্য উঠিয়ে নেওয়ার জন্য কারণ কঠিন পরিস্থিতিতে কঠিন নিয়ম হলে সেটা ক্ষতি সেটা মানুষের অন্তরের উপর একটা প্রেসার এবং তার জন্য দিন মানাটা কঠিন হয়ে পড়বে ফলে তার জন্য ক্ষতি মানুষ দিন থেকে সরে গেলে তার জন্য ক্ষতি মানুষ কোনো কাজ এর দায়িত্ব তাকে দেওয়া হচ্ছে করতে না পারলে সেটাও তার জন্য ক্ষতি তাহলে তার দুনিয়া আখারাত বরবাদ হয়ে যাবে এই জন্য সারিয়াত আমরা লক্ষ্য করলাম যে যখন বলেছে মায়ুরদুল্লাহ জা আলাহুমেন হারাজ আল্লাহ তোমাদের উপরে কোনো কঠোরত আরোপ করতে চান না অমা জা আল্লাহ আলাইকুম ফিদ্দিন হারাজ আল্লাহ তালা দিনের মধ্যে তোমাদের উপর কোনো কঠোরতারোপ করেননি এটি সুরা হজের মধ্যে এবং আগেরটি সুরা মাইদার মধ্যে এছাড়া ইউরিদুল্লাহরা আল্লাহ তালা তোমাদের জন্য সহজতা চান এবং কঠোরতা চান না সুরালার মধ্যে যে আল্লাহ বললেন এই আয়াতগুলোর আলোকে আমরা বলব যেহেতু সেরিয়া আমাদের থেকে কঠোরতা আরোপ করেছে সহজতা নিয়ে এসছে অতএব এর মধ্য দিয়েই ক্ষতিকে বারণ করা ক্ষতিকে প্রতিহত করা ক্ষতিকে তুলে নেওয়া এবং প্রতিরোধ করা এটা শেরিয়ার একটা মূল মূলনীতি অর্থাৎ এই যুক্তিটা আমরা কিন্তু কোরআন এই আয়াতগুলোকে সামনে রেখে যাই তাহলে এই যে আয়াত পাচ্ছি এবং কায়দায় পরিণত হলো যে কারো কোনো ক্ষতি করা যাবে না ক্ষতি প্রতিহত করতে হবে দর্শক এবার আসা যাক যে ক্ষতির কিছু আমরা প্রকার আলোচনা করি ক্ষতির প্রকারের মধ্যে দুভাবে একে বিভক্ত করা যায় একটা হচ্ছে যে কারো মতলাকান অর্থাৎ ক্ষতি করা অর্থাৎ অন্যের কোনো একটা ক্ষতি করা এবং এই ক্ষতিটা অন্য ক্ষতির মোকাবেলায় নয় অর্থাৎ কাজ করতে করতে কেউ কারো ক্ষতি করে ফেললো। এটা একটা বিষয় আর ক্ষতির আরেকটা প্রকার হচ্ছে সে কারো ক্ষতি করছে না তবে তার ক্ষতি করলে সেও ক্ষতি করে অর্থাৎ ক্ষতির মোকাবেলায় ক্ষতি ক্ষতির মোকাবেলায় ক্ষতি এই দুই প্রকারের ক্ষতি আসলে ইসলামে হারাম আপনি খামাখা কারো ক্ষতি করবেন এটা তো আরো শক্তিশালী ভাবে হারাম আবার ক্ষতির মোকাবেলা ক্ষতি দ্বারা করা সমপরিমাণ ক্ষতি দ্বারা এটাও নিষিদ্ধ এ প্রসঙ্গে অবশ্য অন্য দলিল আসবেন সারলে আমরা সেখানে সেটা আলোচনা করব দর্শক আমরা আলোচনা করব যে মানুষের যে ক্ষতিটা হয়ে থাকে এটা এটাকেও দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কেউ কারো কোনো ক্ষতি করছেন তার নিজের কোনো মাসলাহাত নাই তার নিজের কোনো এই ক্ষতির মধ্যে কল্যাণ নাই তারপরে করছেন অর্থাৎ কমপ্লিটলি তিনি একটা খারাপ উদ্দেশ্যে মানুষের ক্ষতি করছেন অথচ এর মধ্যে তার কোনো কল্যাণ নাই এটা সর্বসম্মতি ক্রমে হারাম এর কিছু উদাহরণ আমরা কোরআনের মধ্যে পাই যেমন ওসিয়তের যে আয়াতটি আমরা বলেছি সেখানে মোহান আল্লাহ তালা বলছেন মেম্বার দ্য অসিয়ন ইউসা বিহাউদ্ন গর মর এখানে বলা হলো যে কারোর কোনো ক্ষতি পৌঁছানো যাবে না এখানে যদি ওয়ারিসদের কাউকে ক্ষতি পৌঁছানো তার যদি কোন উদ্দেশ্য থেকে থাকে তাহলে দিলাম যেখানে শুধুই ক্ষতি কিন্তু এই ক্ষতির কারণে যিনি ক্ষতিটা পৌঁছাচ্ছেন তার কিন্তু কোন উপকার হচ্ছে না ক্ষতির আরেকটা উদাহরণ আমরা দেব কোরআন থেকে সুরাল বাকারশো একত্রিশ নম্বর আয়াত যেখানে স্ত্রীকে ফেরত আনা হচ্ছে তিনি এখানে স্পষ্ট করে বলেছেন যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দেবে এবং যখন তারা তাদের ইদ্দতের কাছে পৌঁছে যাবে তখন হয় ন্যায়সঙ্গত ভাবে তোমরা তাদেরকে গ্রহণ করবে তাদেরকে বিদায় করে দেবে তোমরা তাদেরকে কষ্ট দেওয়ার জন্য আবারও আরেকটা মানে তাকে রাজায়াত করলা করে আরেকটা তালাক দিলা আবার আরেকটা লম্বা ইদ্যত জন্য হলো যারা ভুক্তভোগী তারা জানেন দাম্পত্য জীবনের কলহ এবং একের প্রতি অন্যের প্রতিশোধ গ্রহণের স্পৃহা কিভাবে সংসারে শান্তি বিঘ্নিত করে এবং কিভাবে মানুষকে আসলে মানসিক রুগী করে ফেলে অনেক দম্পতি তারা যদি সুন্দর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে না চলে তারা যদি একে অন্যের ক্ষতির চিন্তাটাকে পরিত্যাগ না করে এই কায়দা এই মূলনীতির আলোকে তাহলে কিন্তু সেখানে হয়তো স্বামী কিংবা স্ত্রী তারা প্রত্যেককে মানসিক রুগী হয়ে যেতে পারে এখানে অবশ্যই স্বামীদেরকে নির্দেশ করে বলা হচ্ছে যেহেতু স্বামী পরিবারের অভিভাবক স্ত্রীদের তিনি ডমিনেট করে থাকেন কিন্তু এক্ষেত্রে যদি তিনি জোলুম করেন তাকে ক্ষতি পৌঁছাতে চান তাহলে এক্ষেত্রে নারীরা নির্যাতনের সহজ শিকার হয়ে পড়ে শেরিয়া সেটাকে নিষেধ করেছে দর্শক এই আয়াত এবং আর অন্য অনেকগুলো আয়াত দলিল আছে যে সেরিয়া নারীদেরকে কোনো নির্যাতন করার বিপক্ষে শক্তিশালী পদক্ষেপ নিয়েছে অর্থাৎ যাতে কোনো নারী নির্যাতিত না হয় কোনো স্বামী তার স্ত্রীকে নির্যাতন না করেন এখানে এমনকি ছোট্ট একটা ক্ষুদ্র বিষয় রাজা আত করা স্বামী তাকে নেবেন না স্বামী জানেন এবং স্বামীর সাথে হয়তো তার এমন বনিবনা হচ্ছে না স্ত্রীও জানেন যে তিনি স্বামীর কাছে হয়তো যাবেন না কিন্তু স্বামী তাকে এক তালাক দিয়েছে এক তালাক দেওয়ার পরে তার ইদ্যত শেষ হওয়ার কিছুকাল আগে আবার তাকে রাজা আদ করেছে যাতে আরও প্রায় তিন মাসের মতো তাকে কষ্ট দেওয়া যায় এই যে একটা সিস্টেম স্বামী ফলো করলো সেটা করে নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে কষ্ট দেওয়ার জন্য তাদের ক্ষতির জন্য তোমরা তাদেরকে ফেরত নিও না অর্থাৎ রাজা করো না যাতে করে আবার তারা ইদ্যত পালন করতে বাধ্য হয় আর আমরা যেটা বলেছি যে এই যে আরেকটা ইদ্যত এই তিন মাস হয়তো যারা ভুক্তভোগী নন তাদের কাছে মনে হতে পারে এটা তো সামান্য একটা সময় কিন্তু যে সংসার টিকবে না যে সংসারে তালাকটাই হচ্ছে সুন্দর সমাধান সেই সংসারের জন্য এরকম আরেকটা ইদ্যত নারীর জন্য অত্যন্ত কষ্টকর সেই কষ্টটা সেই ক্ষতিটা পৌঁছাতে সেরিয়া কিন্তু আমাদেরকে নিষেধ করছে প্রিয় দর্শক অতএব এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে স্বামী তার স্ত্রীকে এই যে কষ্টটা দিচ্ছেন এই কষ্ট মধ্যে তার কিন্তু কোনো কল্যাণ নাই আসলে তো এখানে বলেছে আগে ফামসেকুহনা বেমাফসারেমা আরোফ যে তোমরা হয়তো তাদেরকে নিয়ম মতো সুসংগতভাবে ন্যায়সঙ্গতভাবে নিয়ে নাও তাদের তো কোনো সমস্যা থাকছে না এখানে সিরিয়াসলি নিতে হবে অর্থাৎ তারা সংসারে প্রত্যাবর্তন করবে এখানে কেউ কারো ক্ষতি করবে না তারা পরস্পরের আকর্ষণে সংসারকে ধরে রাখতে চায় এই জন্য ন্যায়সঙ্গতভাবে তারা সংসারে প্রত্যাবর্তন করবে তাদেরকে স্ত্রীদেরকে নিয়ে আসবে অথবা তাদেরকে ন্যায়সঙ্গত তাদের যে হক আছে সে হকের আলোকে তাদেরকে বিদায় করে দেবে কিন্তু যদি এটা না হয় তাহলে ক্ষতি পৌঁছানোর জন্য তাদেরকে ধরে রাখা তাদেরকে রাজাৎ করা এটা যাবে না তাহলে এটা হচ্ছে সেই ক্ষতি যেখানে স্বামীর আসলে কোনো লাভ নেই স্বামী তো নিজের সংসারের স্বার্থে এই মহিলাকে প্রথম তালাকের পরে ফেরত নিলেন না বরং মহিলাকে কষ্ট দেওয়ার জন্য স্ত্রীকে কষ্ট দেওয়ার জন্য তিনি নিলেন তাহলে এটা প্রথম প্রকারের আরেকটা উদাহরণ হলো যে যে ক্ষতিটা পৌঁছানো হলো এই ক্ষতির মধ্যে যিনি পৌঁছালেন তার কোনো উপকার নেই এটা ওই যে মেরাসের আয়াতের মতই আরেকটা উদাহরণ আরেকটা উদাহরণ আমরা কোনো মাকে কে কষ্ট দেওয়া যাবে না তুমে দিহা তার সন্তান দিয়ে কষ্ট দেওয়া যাবে না এবং কোনো বাবাকে মালুদুল্লাহ মানে কোনো বাবাকেও তার সন্তান দিয়ে কষ্ট দেওয়া যাবে না এখানে দেখা যাচ্ছে যে যদি মাকে কষ্ট দেওয়া হয় এতে বাবার কী লাভ যদি বাবাকে কষ্ট দেওয়া হয় মার কী লাভ মাকে কষ্ট দেওয়া যেতে পারে অনেকভাবে যেমন দুধের সন্তান মায়ের কাছে দিল না কিন্তু একজন মা তার সন্তান মানে যখন তালাকের বিষয়ে এসে যাবে স্বামী মধ্যে আসলে বিভেদ তৈরি হবে বিচ্ছেদ হয়ে যেতে পারে তখন এই প্রবলেমগুলো প্রকট আকারে দেখা দেয় যে দুগ্ধপোষ সন্তান মায়ের কাছে দিচ্ছে না বাবা অথচ মা তাকে গর্বে ধারণ করেছে এবং তাকে দুধ খাওয়াতে চাচ্ছে তাকে স্নেহ দিয়ে একটু বড় করতে চাচ্ছে আরেকটাও ক্ষতি হতে পারে যে এ অবস্থায় যেহেতু তার স্ত্রী নয় অতএব বাবাকে এখানে যদিও সন্তান তার আপন মায়ের দগ্ধ খাচ্ছে বাবাকে তার খরচটা বের করতে হবে সেই খরচটা মাকে দিল না তাহলে এখানে নানাভাবে মায়ের ক্ষতি কিন্তু বাবা করতে পারে আবার বাবার ক্ষতিও করতে পারে মা সন্তানকে মা হয়তো প্রতিহিংসা পরায়ণ হয়ে নিজের সন্তান হওয়ার সত্ত্বেও বাবার উপর চাপিয়ে দিল বাবা ঠিক বুঝতে পারছেন না কি করবেন এ সন্তানকে কিভাবে তাকে দুধ খাওয়াবেন কারণ তারা আপন মাসে খাওয়াচ্ছে না ইত্যাদি নানা ধরনের আরও অনেক বিষয় থাকতে পারে এর মধ্যে একে অপরের যদি ক্ষতি পৌঁছাতে চায় ক্ষতির তো হাজারো দরজা খোলা আছে কিন্তু সারিয়া বলছে মাকে সে ক্ষতি পৌঁছানো যাবে না এবং বাবাকেও সে ক্ষতি পৌঁছানো যাবে না কারণ এই ক্ষতি পৌঁছানোর কারণে প্রতিপক্ষের কোনো প্রফিট নাই কোনো লাভ নাই দর্শক আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনাদের আমাদের সকলকে তার শরিয়ার মূল নীতিগুলো বোঝার তৌফিক দান করেন যাতে আমরা আমাদের জীবনের বাস্তব ক্ষেত্রে এই পলিসিগুলো এই নীতিগুলো এবং এই আইনগুলো এই বিধানগুলো আমরা মেনে চলতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে শেষ করছি হাজা আলীনা মুহাম্মদিজমাইন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 কল্যাণ দান করবেন যে ব্যক্তি রয়েছে ইসলামের মধ্যে প্রবেশ করো এবং আদেশ দাও অনুম অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ আজ রাত সাড়ে টায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে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 प्रति शनिवार रत साढ़े सातट सम्प्रचार सकाल साढ़े नटाय बांगलेशे बीस टी बांगल्ए